এর অর্থ কি এর অর্থ কি মানে ওরা কি গাইব জেনে নিয়েছে নাকি এ জেনে নিয়েছে এলহামের মাধ্যমে আর ওহিত কারণে এলহামের মাধ্যমে যেমন বিদাতি সুফিরা বলে আমরা হাদিসের সহিহি মহাদিসের কায়দা কানুন মানার দরকার নেই আমরা এলহাম কাশফের মাধ্যমে জানি এগুলি বিদাতি কথা এলহাম কাশফের মাধ্যমে তারপরে এমম বোখারের পরে মিথ্যা অবাদ দিয়েছে যে তিনি দুই রকমেন আর ইস্তা খারা করতেন দুই রকম নামাজ পড়তেন তিনি বরকতের জন্য এবং আল্লাহের কাছে আল্লাহ আমাকে তৌফিক দাও সহি স্বপ্নে দেখে নিতেন যে তোমার এটা হাদিস সহি সুতরাং লেখো এটা হাদিস সহি সুতরাং লেখো এটা সহি সুতরাং লিখিও না এটা বিদাতি কথা এই বিদাতি কথা আমার বোখারি জীবনেও জীবনীতে অনেক বিদাতি আলেমরা লিখে রেখেছে সুতরাং সতর্ক ক্ষেত্রে তাহলে এলহাম কাস অমক দিয়ে জেনে আর তারপরে কায়দার আওতাতে যে হাদিসটা সহি কায়দার আওতাতে যেটা সহি সেটা সহি নয় যে হাদিসটা কায়দার আওতাতে কায়দার আওতা কি সহিদ হওয়ার জন্য কয়টা শর্ত পাঁচটি শর্ত এর আগে পড়া হয়েছে এই পাঁচটি শর্ত এই সনদে মানে এই হাদিসের সূত্রে পাওয়া যাচ্ছে সুতরাং হাদিসটি এখন হাদিস বিশ্বস্ত লোকদের দ্বারা যদি অনিচ্ছকৃত ভুল হয়ে গিয়ে থাকে মিথ্যা কথা বলেন এরা বা স্মৃতিশক্তিও দুর্বল নয় কিন্তু যদি এদের দ্বারা কখনো বাই চান্স একশোটার মধ্যে একটা ভুল হয়ে গিয়ে থাকে সেটা ব্যতিক্রম হয়ে যেতে পারে কিন্তু আমাদের কায়দা কানুন হিসাবে হাদিসটি সহি কোন হাদিস সম্পর্কে মহাদিস না যখন বলবো এই হাদিসটি সহি নাই তার মানে এই নয় যে বরং এর যে শর্ত আছে না সেই জন্য এই হাদিস আমাদের কায়দার কানুন হিসাবে আমাদের যে ওসুল আছে নীতিমাল আছে সেই হিসাবে জয়ীফ কিন্তু সম্ভাবনা এরও আছে যে একটা লোক স্মৃতি শক্তি দুর্বল কিন্তু না এই হাদিসটা বয়ান করতে গিয়ে সে দুর্বলতার শিকার হয়নি বরং ঠিকই বলেছে এই সম্ভাবনা আছে তারপরে বিশ্বস্ত এই সিলসিলাতে যে লোকগুলি আছে হাদিস সহি না এই সিলসিলাতে এই হাদিস বয়ান করাই দেখছি এই লোক বিশ্বস্ত নয় বা বিশ্বস্ত ইমানদার হলেও স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল কথা খুব বেশি বলে এখন আমার যে কথাটি হইল এটি এখানে উক্তি এর উদ্দেশ্য মুরাদ মানে উদ্দেশ্য কি উক্তি তাদের হাজা হাদিস হন এই হাদিসটি এর অর্থ মুরাদ উদ্দেশ্য হচ্ছে আন্না সুরুত আল খাম সাত কাকা शर्त अत्याचे वस्तव मान ये यही हवाट्ट आसल दिख दिएट्ट सहीबना कायदा हिसे हादिशाह ले जावजातेमानदार विश्वस्तन लेते मानवना खत्ता भूल सम्भवनार कारणियन भूले जाने से निर्भरज्य विश्वस्त বোঝা গেছে স্পষ্ট বা মানে এই কথার উদ্দেশ্য কি অতীতে বর্ণিত পাঁচটি যে সহি হওয়ার শর্ত রয়েছে সেই শর্তগুলি সবগুলি পাওয়া যাচ্ছে না অত্যন্ত জয়ী थबाजारिथ्या मिथ्या उद्देश्य नई व्यक्ति सठी कथा बोल र्यक्ति अनेक भूल যাওয়া আজ এসা বা মানে সঠিক হওয়া মান হওয়া ওই ব্যক্তিরুল খাতা যে ব্যক্তি অনেক ভুল করে একটা লোক বারবার ভুল করে বারবার ভুল করে তার মানে ঠিক তাহলে একশোটা সাতানব্বইটা ভুল হলো তিনটা তো ঠিক হইতে পারে সম্ভাবনা আছে কিন্তু না আমরা সতর্কতা হলো কোনটা ঠিক আর কোনটা ভুল নিতেই পারছি না কারণ এই নির্ভরযোগ্য লোক না সি যে সত্যি অত্যন্ত দুর্বল হ্যাঁ পচা মগজ সুতরাং এর হাদিস নেব না সহি নয় এর হাদিস আশা করি স্পষ্ট এই বিষয়টি মহাদেশ সতর্কতা অবলম্বন করেছেন এই কায়দা কানুন গুলির মাধ্যমে আর যে হাদিসটা শহীদ নয় মহাদে সিংহা বলেছেন সেই হাদিস এর উপর আমল করব না কারণ নবী ইসলাম থেকে প্রমাণ হওয়ার জন্য যে মজবুত দলিলের মাধ্যমে কায়দার মাধ্যমে সাব্যস্ত হইতে হবে সাব্যস্ত আমাদের কাছে হল না শুধু এর উপরে আমল না পড়লে আমরা গুণাগার নাই কারণ বড় আমল করলেই গুণাগার হবো সাব্যস্ত নয় যে শর্তগুলি রয়েছে শর্তগুলি সিংহ করেছেন সহিস্ত হয়ে গেছে তখন আমরা বলতে পারবো আল্লাহ তোমার নবী সাল্লাহাম থেকে প্রমাণিত হওয়ার জন্য মহাদেব যে কায়দাগুলি আমাদের কাছে পেশ করেছিলেন সেই কায়দা অনুযায়ী হাদিসটা সহি ছিল তাই আমল করেছি সুতরাং যদি ভুলও করে তাকে একশোটার মধ্যে একটা ভুল হয়ে গেছে নিরানব্বইটাই ঠিক করেছি তারপর আল্লাহ মাফ করবেন কারণ আমরা ইস্তেহাদে ঠিক করেছি স্পষ্ট তারপরে আরেকটি বিষয় উল্লেখ করেছেন যেটা সাধারণ লোকদের অত বেশি ফায়দা তবে জেনে দেখা ভালো সেটা হচ্ছে সাত বলছেন যে সনদ অনেক আছে সনদ তো বুঝছেন না সনদ হাদিসের সূত্র যেটা বর্ণনা কারীদের যে সিলসিলা যেটা কোন বিশেষ সনদ সম্পর্কে কি বলা যাবে যে এই সনদটি টি যতগুলি সনদ রয়েছে সমস্ত সনদের মধ্যে সবচেয়ে আসানিত। যত সূত্র আছে হাদিস বর্ণনা হওয়ার সেই সূত্রগুলির মধ্যে এই সূত্রটি সবচেয়ে বেশি বলিষ্ঠ এ কথা বলা যাবে কি এই নিয়ে একটি মত না বলা যাবে কারণ অনেকগুলি সহি সূত্র আছে কোনটাকে কারো প্রাধান্য দেবে আলী রাজিয়া আল্লাহ তারা যেটা সনদ এসছে সনদগুলি যদি আসে তো বলা যাবে এগুলি সবচেয়ে সহি কিন্তু সবগুলির মধ্যে এটা সবচাইতে বেশি সহি বলা খুব মুশকিল যে কোনটা বেশি সহি সনদ কারণ অনেক সহি সনদ অনেক সহিদ সূত্র আছে বিশুদ্ধ সূত্র আছে যেগুলি দ্বারা হাদিস প্রমাণিত বলছেন হাল ইউজাম কোন সনদ সম্পর্কে ভাবে বলা যাবে বা দৃঢ়ের সাথে বলা যাবে সেটি যতগুলি সনদ রয়েছে তার মধ্যে অধিক সহি সবচেয়ে বেশি সহি বলা যাবে একবার মুতলাকান মানে সবগুলির মধ্যে সহি এটা হচ্ছে আর যদি তুলনা করেন মদিনার মধ্যে যতগুলি সনদ আছে শহরে তার মধ্যে এই সনদ টা বেশি না তার মধ্যে বা অমুকের ছাত্রদের মধ্যে এই সনদ বেশি সহি ঠিক না যেমন যদি আপনাকে বলা হয় গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম কি তাহলে বড় মুশকিল মাল আলেম আছে মুশকিল ঠিক না কিন্তু যদি বলা হয় যে হাদিসের ক্ষেত্রে কে বড় তাহলে অনেকটা সম্ভব ফেকার ক্ষেত্রে ফেক আসামের ক্ষেত্রে কে বড় দক্ষিণের ক্ষেত্রে কে বড় বলা যাবে আচ্ছা যদি শহর শহর ভিত্তিক বলা হয় দামামের মধ্যে কে বড় আলেম বলা যেতে পারে বলা যাবে মোটামুটি গোটা সৌদি আরব মুশকিল সৌদি আরব গোটা এত শহরের অথবা সবগুলিকে কম্পেয়ার করে বলা হতে পারে একটা জিজানে লুকি আছে বড় আলেম যেটা দামামের চাইতে খুবই না কিন্তু দামম সম্পর্কে যদি বলা হয় আরবে আরবের বাংলা বাংলার মধ্যে বেশ কিছু আলেম আছে তার মধ্যে অমুখ বেশি বলা বাংলার মধ্যে দিলেন মোতলাখান থাকলো না তার মধ্যে আবার দামম শহর খাস করে দিলেন তার অনেকটাই সহজ কিন্তু গোটা সৌদি আরবে যত বাংলা দাঁড়িয়েছে তার মধ্যে কি সবচেয়ে বড় আলেম তাহলে এই ক্ষেত্রে আমরা ভুল হইতে পারি সিদ্ধান্ত তো ওই রকমই সনদের ব্যাপারটি বলছেন বলছেন আল মোখতারব মানে সবচেয়ে উত্তম হচ্ছে আন্নাহ ইসনাদিন কোন সনদ সম্পর্কে ভাবে বলা যাবে না বাড়তার সাথে বলা যাবে না সবচেয়ে বেশি এই সনদটি কথা বলা যাবে না কারণ লেনা তা মারাতে বিশ্বে কারণ সহি হওয়ার যে স্তরগুলি রয়েছে সেগুলির বিভিন্ন হওয়া न दे मजबूत हवार ओपरशील सही हवारे पांच टी शर्त आज एग्जी कौन स्नदे बजबूत এই যে سلسلہটা আছে এর মধ্যে যে বন্ননাтариগুলি আছে এরা বেশি স্মৃতি শক্তি দিয়ে প্রকর এরা বেশি ईमानदार না এই সনদে যারা আছে তারা বেশি ईमानदार এর ওপর নির্ভরশীল তাহলে কি করে આમ ভাবে বলে দিবেন যে কতগুলি সনদ আছে বসরা কুফা মেশর আরব আজম সব মিলে এই সনদটা বেশি মজবুত কি করে বলবেন তাই বলছেন যে ওয়ায়ানদুরু তাহাক্কুকু আলা দরজাত ফি জামিয়ে শরুতিস সিহাহ सही हवारे समस्त शर्तगुल सब चाहते उच्च स्तर मर्यादा रही सही हवार दिखाई सेवा एके अत्यंत कम बिल ना दे मानल सब चाहते उच्च मर्यादा रही हादसा सही हवा उच्च स्थान आज यम पा खुबी मुश्किल এমসাক মানে বিরত থাকা যেন রোজা শ্যামকে এমসাক বলা হচ্ছে কোনো ইসনার সনদ কে ওপর হুকুম লাগা থেকে বিরত থাকা কি বলে যে সেটা হচ্ছে সমস্ত সনদগুলির মধ্যে সবচেয়ে বেশি সহি এই হুকুম লাগানো থেকে এই কথা বলে আখ্যায়িত করা থাকা ও তা ফাকাদ কতিপয় থেকে বর্ণিত হয়েছে আল ফি আসাহিল আসানি যে তারা কি বলেছেন সনদগুলির মধ্যে এটা বেশি কথা বেশ কিছু আলেম আইম্মা রামগন বলেছেন মানে হাদিসের এমাঙ্গন বলেছেন তিনি পেয়েছেন অথবা যতগুলি মহাদেশ সম্পর্কে তিনি জেনেছেন তাদের সম্পর্কে তার নলেজ মোতাবেক বলেছেন যে এই সনদ টা বেশি আমি একশোটি সনদ জানি এর মধ্যে এটা বেশি কিন্তু মক্কামুদ্দিন কেমন দায়িত্ব নেবেন সামদেশ থেকে হ্যাঁ এই আসাহুল আসানিত বলেছেন যে সহি সহিদ সনদ আছে তারা রাজ্যাহ ইন্দাহ তার নিকটে যে সনদটি বেশি মজবুত হয়েছে সেটাকে তিনি প্রাধান্য দিয়েছেন এইটা বেশি সহি তার মত सबची सही सनद हम्बर पन् सालेमिन जोहर इमाम जोहर इबने जोहर करेम তারপরে এটা বর্ণিত এই উক্তিটি বর্ণিত হয়েছে এমাম এসাক বিন রাহাম আহমদের সহপাঠী ছিল যেমন তেমন হয়ে তার মজাহ হয়ে গেছে না অথচ তার কাছাকাছি ইমাম ছিলেন তিনি আলেম ছিলেন মহান এবং ইমাম আহমদ তার সঙ্গী এই দুইজনের মত হচ্ছে সবচেয়ে সহি সনদ হচ্ছে জুহরি যদি বর্ণনা করে সালেম থেকে তাবেই আর সালেম তাবেই যদি তার পিতা আবদুল্লাহ বিনোমর থেকে दि दी, देखा दिखे आलि रजिया चले गिजरत कर এই মত পোষণ করেছেন রবিয়া রবিখা এই উক্তিটি বর্ণিত হয়েছে এমাম আলী ইবিনুল মদিনী থেকে এবং এমাম আল ফাল্লাস থেকে এরা হাদিসের যারে তা দিলের ইমাম হুকুম লাগিয়েছেন তাদের প্রখ্যাত ইমামেরা ছিলেন আলী ইবিনুল মদিনী এমাম বোখারি উস্তা জিম মানে হয় খেয়ে আহ সল আহমস বর্ণনা করেছেন এব্রাহিম থেকে আর ইব্রাহিম ইব্রাহিম নাকি বর্ণনা করেছেন আলকামা থেকে আলকামা বর্ণা করেছেন আব্দুল মসুদ থেকে আব্দুল মাসুদ কুফাই হিজত করে চলে গেছিলেন এই উক্তিটি এটা সবচেয়ে সহি সনদ এটা বর্ণনা করা হয়েছে মাইন রঙুল আলাই থেকে বর্ণনা করা হয়েছে দাল ডাল মানে ঘ হচ্ছে জহরি আলীবনে হুসাইন থেকে বর্ণনা করেছেন মানে জাইদিন থেকে এই আলীবিনুসাইন হুসেনের ছেলে আলী ছিলেন জাইনুল্লাহদিন জৈনুল আের নাম শুনে আমার দেশের গজলে বলে না বলেন ওই যে এই করবলার দুর্ঘটনা ঘটার সময় আর তিনি তার পিতা থেকে মানে হুসাইন রাজিয়াল বর্ণনা করেছেন আর তিনি হুসাইন বর্ণনা করেছেন বর্ণনা করেছেন তার পিতা আলী তালিফ চতুর্থ খলিফাতে বর্ণনা করেছেন এইটা বেশি এই উক্তিটি বর্ণিত হয়েছে আবু বাকি সনদ হচ্ছে এমাম মালিক ইনি এম আর তার ওস্তাদ হচ্ছে নাফে যিনি তাবেই ছিলেন এবং গোলাম ইবনোমারের গোলাম নিজের বাড়িতে থেকে গোলাম সবসময় ওস্তাদের কাছ থেকে মানে নিজের মনিবের কাছ থেকে শিখেছেন তিনি আর তিনি বর্ণনা করেছেন তার মনিক আবদুল্লাবিনা থেকে এইটা সবচেয়ে নিজের মত এক দিকে লক্ষ্য করলে বলা যেতে পারে যে ঠিক আছে হ্যাঁ তিনি যতটা জেনেছেন সেই হিসেবে ইমাম জেনেছেন যতগুলি সনদ তার কাছে তার মধ্যে দেখছেন এটা আমার কাছে বেশি মজবুত লাগে তাই তিনি বলেছেন জি অন্যরা অন্যটাকে বলেছেন এম এহমদ অন্যকে বলেছেন আলী বাদছেন এইভাবে বলেছেন কিন্তু হুকুম লাগিয়ে দেওয়া ঠিক না এই রকম যারা যায় বাংলাদেশ মধ্যে সবচেয়ে বড় আলেম কিছুক্ষণ বক্তব্য শুনেছে বা কিছু আর বাংলাদেশ মধ্যে সবচেয়ে বড় আলেম কি করে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আলেম তোমার কোন জ্ঞানই নেই না তো কথা হচ্ছে যে এমনকি যারা হাদিসেরও পন্ডিত তারাও তো বহু বিদাতি হয়ে আছে তাহলে কি করে আপনি হুকুম লাগছেন আপনার জানা কতটা আছে এমন এক ব্যক্তি যে গোপনীয় আছে তার খবর রাখেন হয়তো সেই বড় আলিম রাখে কিন্তু তার প্রচার হয়নি তার প্রচার হয়নি বাংলাদেশে কেন এখানেও আছে এমন লোক যেই ব্যক্তি টিভিতে আসেন বক্তব্যের দিক দিয়ে অথবা অনেক লিখা লিখেনি লিখনি লিখেনি গোপনীয় হয়ে আছে তারপরে ওই ডক্টরেট করেননি সেই জন্য ইসলামের ওপর তাদের চেয়ে তো অনেক বড় এলিম রাখে এইরকম বহু আলেমকে আমি জানি তাহলে অনেকে হয়তো তার খ্যাতি ছড়ায়নি কিন্তু এলিম তার কাছে অনেক বেশি আছে ছেড়ে দি কারণ তারপরে লম্বা আছে সাল্লিয়া